على بصيره انا ومن اتبعني وسبحان الله وما انا من المشركين ثم رحمه الله وبركاته وعليكم السلام الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده من الشيطان الرجيم وانها ذا سيرات مستقيمه ولا تتبعوا سبلا فتفرق بكم সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ সুবাহ আমাদেরকে এ ধরনের একটি দিনই মাহফিল এবং সেই মনিবের দরবারে সুকিয়া দেখেন আলহামদুলিল্লাহ সালাদ এবং সালাম সর্বশেষ নবী নবী মহাম্মদ সাল্লি সাল্লামের ওপর রহমত এবং করুণা বরশিদ হোক সাহাবাইকার তাবেন তাবে তাবেন আই সহ পর্যন্ত যারা দিনে হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে তাদের ওপর সম্মানিত উপস্থিতি আপনারা আলোচনা বিজ্ঞ আলেমদের কাছ থাকিয়া এবং পরবর্তীতেও আরও আলোচনা আছে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ওয়াজ মাফিল কিয়া এখন তো আমরা জাকির বাই যে খুঁজছিল যে ওয়াজের সিজন আইছে। ওয়াজর সিজন আইছে, তো আপনারা একগরু আছেন ওয়াজ হন্রাহা আর একগুড়া আছেন ওয়াজ খররা আর একজন আর এক গুরু আছেন ওয়াজ খরাওরা তো সব এখন একটু লড়ি সরিয়া বই রাখিলা এগুলা করা যায় তৎপরতা শুরু হয়ে গেছে আমি কয়টা বিষয়ে আপনাদের কীতা করতাম চাই আর এলাকাবাসী কর্তৃপক্ষ শিক্ষক সহ আমরা রে আমরা গেছিলাম একটু আগে ওই যে আপনাদের বাজার বইছে বাজার। বাজারও ওয়াজর বাজারও জুয়া খেলা চোলের ওয়াজর বাজারও জুয়া খেলা চোলের আমরা দেখতেছি আমরা দুই তিনজন গেছিলাম রাজশাহীর যে আবর্ণমান সহ আমরা গেছিলাম গিয়া দেখলাম খইলামা দোকান আর আছে আর একটা আছে আপনারা খাবার দোকান ছাড়া খানির দোকান ছাড়া আর কোন দোকান ওয়াজ মাহিলর ই আইতোনা রাজিয়া শুনতে সবে আপনারা জোতা জোতের ব্যবস্থা নেবা খালি যার নাই আর চলে আপনারা গিয়া দেখি যে ইনীল বই বিক্রি করা আসলে সম্পর্কে জবাব দিয়ে করতে এই বাজারও কি তাহার এটার দায়িত্ব কি তা কর্তৃপক্ষ এলাকাবাসীর নাই তারপরে আমি শুনছি আপনাদের এলাকার ওয়াজ মাফি লইলে একটা হয় হাতি মাস আর একটা হয় মাঘ মাস যারা একটু স্বল্প আয়ের মানুষ কম রুজি করে নয় বড় কষ্ট হয় কেউ আপনারা জানেন না ফুফুর থাকলে ফুফুরে দাওয়াত দেওয়া লাগে বইনবাড়িতে দেওয়া লাগে আইলে খাওয়াইয়া দেওয়া লাগে আর বহুতাম মেহমানদারি করা লাগে ওয়াজ আইন ওয়াজ হোনার নাম করিয়া মেলা গেছে শয়তানে দখকি সুন্দর এখন কিতাবর ওয়াজমর অনুষ্ঠান হয়ে গেছে গরিব লাগে জুলুম গেছে না বাঘনিয়া বাগনি আইস এটার পয়সা দিতেই কে বাজার কর্তা বই নাইছে এটা খাওয়া দাওয়াতে যদি এক বছর না দেয় আগর আওয়াজ না দিলে বাঁধর আওয়াজ না কইবা যে না ইলা আছে কিনা না আমি বানাইল কথা কই আমার কথা বানাইল কোন কথা ইলা আছে কিনা না না ইটা যদি বাড়ি ওয়াজ ফুটুমাই আনলে বেটে নিতে আর ওয়াজতে পারবা এখন আপনি কি লাভ কি হইব বেটাই সারাদিন খলৈর মাঝে মাছ ধরিয়ে দাঁড়িয়ে রাস্তে হচ্ছে বিকালে তো লাগে খলৈর তোলা নাই তা আমরার অবস্থা তো ওইস ওলা সত্যি না ওয়াজ মাহফিলাই মুরব্বী সবে মরে গেলা জোয়ানামাজক নামাজে দেখা যাক সব মুরব্বী অক বাড়ির জোহানে থাকলে কই ফুয়ারে করে ঘুমাইছে হে এখন ডাকিয় না তো কি দায়িত্বশীল আপনি নামাজও আইসান আপনার ফুয়া নামাজও আইসান আপনি কি পিতা আপনি কি অভিভাবক আজকে ইমাম সাবে নামাজের মাজে দিয়ে কইলা যে টাফনি খাপর তুলতে এটা কিছুদিন নামাজ লাগে বিধান একটু আগে শাহ আবু তাহরে যে কথা কাত আসলা যে ইলিম অভাব নয় কিন্তু আমল অভাব আর ইলমর অভাব আছে সঠিক ইলম অভাব আছে ব ই কোন আনাল্লাখান ইম্লা মৌলিক বি জানিয়া বুঝিয়া গীতা করতে জানিয়া বুঝিয়া ইমান আনতে না কারণ গরো কিতা পিন্তা কিতা আপনার মেয়ের আপনার ওয়াইফর ব্লাউজিকটা কিনা সময় পর্যন্ত আসেনি খেতে এটা আপনার পুলিশদের দায়িত্ব আমি গল্প করার লাগে আমার ওয়াইফে অনেকগুলা শাড়ি লইয়াইছে বিয়ে হয়েছে একটা শাড়িও পিনতেছেন না সবটির খাটিয় খাটি ড্রেস বানিয়েছেন আমি কাজ শাড়ি পিনতে না আর শাড়ি পিনলে ওলা পিনব হিলা পেটিনেও ফিনতেন না আমি দিতাম বিষয় মানুষের দেখলে কিতা কইবা আমরা তো আল্লাহ থেকে বেশি মানুষের ডাই আমরা সমাজও ও আল্লা থেকে বেশি মানুষের না আপনার ফুলি বিয়া দিতে আর কোনো চুরত বি কোনো সুরত দিতে গিলা মানুষের মানুষে কিনা কইবা যত জায়গা অনুষ্ঠান কিতা কইবা খরচ করিয়া খরচ হইব অবাকর মাঝে খরচ করিয়া আনিও এটা খরচ হইব কান্সে কিতা কইা ইউরোপও এসে আল্লাহ করে কিছু মানুষের আল্লাহারে ডরাই আর বেশিরভাগ মানুষের সমাজে ডরায় বললে বাপে শাসন করা অমুকা ডোর খাট দেখা বাপে কি শিক্ষা দিা যে মানুষের সমাজ টিচারে যখন ক্লাস অমুক মাদ্রাসার ছাত্র মানুষ করিবা হল্লাহ করে কিন্তু মানুষের আমরারে উচিত আছেন আমরা কিতাবিতাম আল্লাহ যে আমার আল্লাহ দেখা আল্লাহার বয়টু কেন দরকার আসল জাহার্নাম বয়টু দরকার আমরা কইয়ার সমাজে গিতা কইব যে কই বা মোল্লাটার ফুয়াল চেয়ারম্যান সাহর ফুল ফুয়া লই গেছে আমরা ডর তো সম্মানিত উপস্থিতি অনেক কথা আছে কিছু কথা সুযোগ না আমার সময় খুব কম দেওয়া হয়েছে তারপরেও আলহামদুলিল্লাহ যে সুযোগ দেওয়া আমি কর্তৃপক্ষ সুক্রিয়া আদা করিয়ার সম্মানিত উপস্থিতি যে আরো যে বিষয়গুলো একামতের দিন লাগিয়া ইসলামী আন্দোলন লাগিয়া অনেক সময় নষ্ট করা অনেক সময় বেয়া করা তার জিজ্ঞাসা করে আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠান লাগিয়ে তার মাদ্রাসার ছাত্র যদি একটা আল্লাহর জমিন আল্লাহর দিনে প্রতিষ্ঠা করবার লাগে ওই মাদ্রাসার ওই মাদ্রাসার ছাত্রেন্দ্র টাকনুর নিচে খাপড় আসে দেয় কোনোদিন টিচারে কোনোদিন মারসেন না কারণ টাকনুর নিচে গেলে এই বিধানটা খানির আমরা চেষ্টা করি আল্লাহ সুহান দাঁড় করুক আমরা মা বোন যারা আসেন তারা আগে সময় আছিল আমি ছুটে বেলা দেখলাম না ফলো এলাকা আমার এলাকার দেখছি যে আগে বেটাইন থেকে বেডিন ফরেজার বেটিং ফরেস গার্ড থাকলাম বেটা দেখা যায় মাঝে মাঝে নামাজ পড়েন কিন্তু বেটিয়ে ফার্স্ত নামাজ পড়েন বেটিয়ে নিয়মিত কোরআন তেলাও ফরেন আর ইদানিংয়া দেখছি আমার বয়স ছোটটা কি এখন থেকে বেটাই নামরা দাঁড়িয়ে রাখা টুপি রাখলা বেটিয় দাঁড়িয়ে রাখলাম এখানে তে আরো কয়দিন বাদে রাখবেন বেটিনতে দেখবো এখন একটু ফ্যাশন এ বলেছে আপনি আপনার সমাজের দিকে হোক কা পাশ্চাত্য সংস্কৃতি মোবাইল টেলিভিশন করছে আস্তে আস্তে এর ভিতরে দেখি আর সমাজ উল্টি গেছে চেঞ্জ হয়ে গেছে তারপর আর মা বই লগুলো লাগিয়া আপনারা দায়িত্বশীল আপনারা যারা পুরুষ আছেন প্রিতের দায়িত্বশীল ইয়াং যারা আছেন তারা দায়িত্বশীল আল্লা সুবাহা ফরজ করছেন তার চৌকরে কি কর্তা ফরিদা কি হেফাজত কর্তা আমরা কোয়ানে মামরি করবেন করবেন পুফুর করবেন বাবির কাছ থেকে হরাইয়া রাখছি চৌকরে দেহর বাড়ির মাঝে থাকে দুর্ঘটনা গিয়ে সম্ভাবনা আমরা কিন্তু আমরা কি তো দেখি যে পর্দার ঠিক মতো না কিন্তু আমরা ঘরের ভিতরে আছে কিনা না দেখি না ইসলাম বদলাইবার সমাজবার লাগিয়া পরিবার ব্যক্তি বদলাইবার লাগে কোনটা আগে ফোকাসে কোনটা আগে গর আগে আর যারা জানে না হারাম তারা কয় হালাল বিশ্ববরণ্য আলেমরা পৃথিবীর বিশ্ববরণ্য সব আলেমরা একমত ইজমা হয়ে গেছে যে সিগারেটে লেখা আছে হুজু খাইন কীতা হুজু হুগনা খায় খায় চিন্তা করেন যে আমি যদি কই বেটা শিক্ষিত মানে হুজুর আমরা তো খাই খাই দা মখরু আর আল্লা সুযার তৌফিক দানুক্কা সম্মানিত উপস্থিতি আমরা ওনা দেখছি জোর নামাজ পড়লা অনেক সুন্দর নামাজ পড়লা নামাজ পড়তে সময় আমরা দেখলাম জায়গার দিকে চাইতেই আতার কাতারে চাওয়া যাইতো না এটা খেয়াল ইমাম সাহেব যখন যে লাগে খেলাইবার লাগে বা ফাঁক মিলাইয়া মেলাই লাগিয়া না মনে করছেন যে ব্যাহি না মাহমুদ রসোলা কেন যে পাক মিলিয়ে যদি না খেলাও তাহলে মাঝখানে শৈতান বাজারের হিসাব লগাই দিব বাড়ির আপনি কোন খবরও আপনার না না আমার হিসাব কিনা না কারণ দা আপনি তো জায়গা বিষয়গুলো আপনারা রাখবা সম্মানিত অনেক বিষয় আছে ইনশাআল্লাহ অন্য সময় আমরা আলাপ করতে আরো পাঁচ মিনিট বরাদ্দ সম্মানিত উপস্থিতি আমরা আরো কিছু বিষয় লি আপনাদের মাততাম সেই আর যে ইসলামও যদিও গ্রাম বইয়া মাতিয়ার তারপরেও খাওয়া দরকার কারণ আজকে গ্রাম আর শহর বলতে কোনো জিনিস নাই সব এক হয়ে গেছে ইন্টারনেট মোবাইল ফেসবুক তারপরে এই কিতা হোয়াটসঅ্যাপ ভাইবার এরা সব এক এক হয়ে গেছে সম্মানিত উপস্থিতি ইসলামও রাজনীতি আছে ইসলাম জিহাদ আছে ইসলামও বায়াত আছে ইসলামের নামাজ আছে কিনা না সূর্য যখন মাথার উঠে তাকে তখন নামাজ ভাড়া দইব সূর্য যখন উঠের তখন নামাজ ভাড়া দইব সূর্য যখন ডুবের তখন নামাজ ভাড়া দইব না বালকের ফিরে নামাজ আছে হায়াস প্রাপ্তা মহিলার উপরে নামাজ আছে মানে কিনা ইসলাম আমি ইসলাম নামাজ ফারতানা খার উপরে ফরস খার উপরে ফরস খেয়ে রুখ যারা অপবিত্র থাকে যেসব মহিলারা তারা লাগে নামাজ মাফ সত্যি কিনা না না রোজা মাফ নেই রোজা কিতা করা লাগে তো বুদ্ধি খামলাগাইতে পারে নাকি কিন্তু বুদ্ধি দিয়ে নইত না কারণ এটা নাম ঠিক অনুরূপ ভাবে জিহাদ আছে জিহাদর একটা নিয়ম আছে আপনে আমি আমার মনে আছে মাইলাকার ফুল উদ্বোধন করতে দিন আমি ঘটনাচকরে গাছবাড়ি বাজারে গাছবাড়ি বাজার মাদ্রাসার সামনে মিটিং করল আমরা জিহাদ করে লিমা করে গ্রামের একজন মুরব্ব মাইকাত লইয় আমরা ফুল লইয়া উদ্বোধন করতাম জিহাদ আবার কী তারপরে জিহাদ বুঝিনা আমরা এক বাড়ি লোকের মাইলাক জিহাদ লোক ও রা এই নারাভিং তো সব বেশি নয় নারাংসিদ মাদ্রাসা দুই ভাগ হুজুর দুই ভাগে করে দুই ভাগ হয়ে জিহাদা যার যা আছে সব লই যা গীতা নাম জিহাদ মুসলমানের মুসলমান মায়ের একটা জিহাদ হয় এটা নাম ফিতনা জিহাদের তো লোক ইসলামী রাষ্ট্রের শাসক লাগবো নেতৃত্ব লাগবো ক্ষতি দিয়া গাছ ফেলাই আপনি ছবি দিলা যে আমি বড়মালা কাম করছি রাস্তার রাস্তা বন্ধ করছি আল্লাহ রশারটা কি কষ্টদায়ক জিনিস ইসলাম রাজনীতি আছে তবে এই রাজনীতি নাই গণতন্ত্র রাজনীতি যে রাজনীতি জনগণই সকল ক্ষমতার উৎস এটা কুফরিটাতে এটা ত্যাগ করতে এটা ত্যাগ না করলে আপনার নামাজ রোজা হজ জাগত কিছু লাগতো না সকল ক্ষমতার উৎসকে আল্লাহ আপনি করতে পারতা জনগণ দিব যারা ইমান আনছে এবং খবর নাই ইমানের শিল্প যুক্ত ইমান আর আমলের ক্ষেত্রে মৃত্যুবার্ষিকী পালন করিয়া বদর দিবস আর অমুক দিবস শহীদ দিবস আল্লাহ সুবান বেদাত মুক্ত হইতেই নক আমল হইতেই নেক আমল মানে উইলি বেদাত মুক্ত হওয়া আর ইমান মানে উইলি শির্ক মুক্ত হওয়া আল্লা সুবান তারপর ইসলাম বায়াত আছে কিন্তু ফির মুরিদির পায়াত ইসলাম নাই রসদামে বায়াত নিমর না আমরা কিছু মানুষের ধারণা আছে যে বায়াত কই গেলে সপ্তাহ শেষ কারণ রসদুল্লাহলামের হাদিস আছে সহি মুসলিম যে বায়াত ছাড়া মৃত্যুবরণ করলো তার মৃত্যু হলো জাহিলিয়া মৃত্যু এখন সহি মুসলিমের হাদিস মৃত্যু জাহেলিয়া মৃত্যু আপনি চিন্তা তে আমি জাহে মরতামনি আমি বায়াত লইলাই এখন ইসলামের হজ আছে কিনা না আপনি কেউ দেখা করল না কেউ দেখলো না হজ তো ইসলামের রুকনের আপনি ছবি দেননি অধিকাংশ মানুষের দিন না ইসলামী সংগঠন আমিরর এত বায়াত আগে আসি ফির মুরিদির বায়াত আর এখন ইসলামী সংগঠন আমিরর এত বায়াত দুটা সবগুলো এলাকি বায়াত সংক্রান্ত ইসলামী রাষ্ট্র ছাড়া যত নিয়ম আছে সব নিয়ম এলাকি বেদাতি নিয়ম এতে সব ধুকাতি বাসিয়া থাকবা দাড়ি টুফি বড় ওয়াজ মাহিল বড় ফ্যাকরি দেখলেও আপনি কিতাবেন আপনি মনে করেন যে সব কথা সঠিক আল্লাহ উত্তম সেটা গ্রহণ করে আল্লাহ সুবাহ তারারে হেদায়ত দান করবা এবং তারা উল্ ইকাহ উল উল আলবাব তারা গিয়া বুদ্ধিমান এতে আমরা বুদ্ধিমান ওইদম সাই না বুদ্ধিমান জেসা কানো যায় সব কথা শুনবা মনোযোগ সহকারে শুনবা কিন্তু মানবা কোন উত্তম কানাইন মানবা কোন মানবা বালা কানাইন মানবা চেক করে মানবা দুনিয়ার ক্ষেত্রে জায়গা এখন লইতে গেলা চেক করেনা ওলা সব জিনিস চেক করিয়া হতা গ্রহণ করবা বড় হুজুরে কইলি ফিরসাম চলত না আমরা আওয়ারে বোয়ারে খবুল খরকা আল্লাহ সুবাহ এই আয়োজনের যারা যেভাবে সরি গইসন সবরের আল্লাহ সুবাহ খরক্কা আমরা গুনা খাতা মাফরে রক্ষা আমরা যারা মারা গেছেন তারা জানশিফর আমরা যারা জীবিত পরিবার দিন আল্লাহ সুবাহ আমরা